আবু হুরাইরা রজাল্লাহতাল হতে বণিত যে নবী সাল্লা সাল্লাম আমাদের মাঝে কিছু খেজুর বণ্টন করলেন আমি ভাগে পেলাম পাঁচটি চারটি খেজুর উৎকৃষ্ট আর একটি রোদ্দি এই রদ্দি খেজুরটি আমার দাঁতে সবগুলোর চেয়ে শক্ত বোধ হলো।